তারপরে একটু বসে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার ও সদাচরণ এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বিয়ে তো হয়ে গেল ঠিক না কিন্তু বিয়ের পরে কি করণীয় আছে আল্লাহ তারা কিন্তু কোনো কিছুই বাদ দেননি তার কোরআনে মা ফার সেই আল্লাহ তালা কোনো কিছুই তার কোরআনকে নিয়ে বাদ দেন নাই তিনি বলছেন ওয়াসু হাবিল ফাইন্ড করেテムু নাফাসা আন তাকরাহু শাইআন ওয়াইজা আল্লাহ ফী খাইরান কাসীরা ওয়া আশিরুহুন্ন বিল মারুফ তাদের সাথে ভালো ভালো ব্যবহার কর সদাচরণ কর এটা বলেছেন কাদের সাথে স্ত্রীদের সাথে আবার আল্লাহ তাআলা এর আয়াতে বলেন ওয়া লাহunna মিসলু তাদের জন্য আর উপরে পার্থক্য কি জন্য আর পার্থক্য কি কি বলতে পারবেন তাদের অধিকার রয়েছে তাদের উপরে অধিকার রয়েছে মানে তারা কিছু অধিকার স্বামীর জন্য সংরক্ষণ করবেন স্বামীও তাদের জন্য কিছু অধিকার সংরক্ষণ করবেন এটা অবশ্যই তাদের পূরণ করতে পার এটা বলেছেন ইমাম যা রহমতুল্লাহ আলে তার আকামল করান উল্লেখ করেন যে এই আয়ত হচ্ছে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকারের সবচেয়ে বড় ভিত্তি বলেছেন পুরুষরা নারীদের উপরে আমির হিসেবে থাকবে নেতৃত্বের আসনে থাকবে একটি পরিবার কখনও গড়ে উঠতে পারে না যদি সেখানে নেতৃত্ব না থাকে স্বামী স্ত্রী দুজনে যদি নেতা হয় সেই ঘরে কখনো শান্তি হয় না আমি আমার এক বন্ধুকে বলেছিলাম দুজনেই ডাক্তার বলেছে আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে কিছু আলোকপাত করুন বলতেছে আমাদের কোনো জীবন নাই আমাদের এগুলো যান্ত্রিক জীবন সবাই টাকা আহরণ করি যার ইচ্ছে সে খরচ করি যার ইচ্ছে হয়তো সপ্তাহে দেখা হয় না দেখা হয় না কারণ কেউ নাইট ডিউটি করে আমি ডে ডিউটি করি সুতরাং দেখা হয় না এটা হচ্ছে জীবন এটা জীবন নয় শরীর তো সুন্দর জীবন বলে না শরীরটাকে সুন্দর জীবন শরীর তো অবশ্যই বলে যেইখানে কোথাও যদি আমির না থাকে নেতৃত্ব না থাকে কোথাও যদি একজন কর্ণধার না থাকে সেটা কখনো সুন্দরভাবে পরিচালিত হয় না এই যে আমাদের হল রুমটা সেখানে একজন কর্ণধার আছে এখন নামাজ হবে তাহলে আর কোনোদিন শান্তি সেখানে হবে না কোনো স্বামী বলে যে এখন আমি এখন বাইরে যাবো স্ত্রী বলে যে আমি বাইরে যাবো তুমি ঘরে রান্না বান্না করো সেখানে শান্তি আর হবে না কোনোদিন সুতরাং শরীয় আল্লাহ তালা এটাকে নির্ধারণ করে দিয়েছেন তিনি বলেছেন যে আর নিজ আলু কৌম আল নিসা দ্বিতীয় অংশ আছে অবিমা আনফাকু মিনা আর এই জন্য স্বামীরা তাদের সম্পদ স্ত্রীর জন্য ব্যয় করে স্ত্রী বলতে পারে যে আমি এখন অনেক চাকরি করি আমার স্বামী কিছু না বেকার সুতরাং আমি এখন নেতা নাকি তা শত কিন্তু একটু ওইটা কি করবেন আল্লাহ তালা কিন্তু স্বামীকে শ্রেষ্ঠতা দিয়েছে হ্যাঁ আমাদের যদি বেদে সমাজ হয় বেদিনীদের সমাজ হয় একটা কথা আছে অথবা চট্টগ্রামের কোন কোন এ আছে ছোট ছোট যে আছে কিছু হ্যাঁ তাদের ইয়াস তাদের সমাজের মধ্যে পুরুষরা করে থাকে মেয়েরা বেরিয়ে পড়ে পুরুষরা বিয়ের পরে কান্না কাটি বলে যে আমি মরে যাব আমি মরে যাবো স্বামী তখন শপথ মেয়ে তখন শপথ করে বলে আমি মাথার দিব্যি দিলাম তোমাকে আমি নিজের সম্বত দিয়ে নিজের সব কিছু দিয়ে তোমাকে আমি খাওয়াবো তারপরে তুমি মরতে মরতে যেও না এইগুলি এগুলি কোনো কোনো ইয়াতে চলে কিন্তু ইসলাম এটা পছন্দ করে না ইসলাম বলে স্বামীর স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব নিবে স্বামী সম্পূর্ণ দায়িত্ব নিবে স্বামী বোঝা গেল আমি সংক্ষেপে কথাগুলি বলতে চাচ্ছি যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেটা মূলত আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এক সেখানে কিছু অধিকার আছে মেয়ের মেয়ের অধিকার আছে স্বামীর উপরে যেমন স্বামীর অধিকার আছে মেয়ের উপরে দুই রকমের অধিকারে রয়েছে তো দুই রকম অধিকার যদি আমরা না জানি আমরা কিছু ভুল করতে পারবো ভুল করব। এখানে একটা জিনিস জানা দরকার তো সোল্লা সাল্লা সাল্লাম কিন্তু নারীদের ব্যাপারে খুব বেশি বেশি পরামর্শ দিয়েছেন বেশি বেশি সদুপদেশ দিয়েছেন এমন কি এমন কি মৃত্যু সজ্জা তিনি মেয়েদের ব্যাপারে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এমন বলেছেন ইস্তাউস বিনিস খায়রান তোমরা মহিলাদের ব্যাপারে আমার অসিয়তটা কল্যাণমূলক ওসিয়তটা নিয়ে যাও কি তাদের সাথে তোমরা আহ্বান তারা তোমার কাছে বন্দিনী জীবনযাপন করছে তা ইচ্ছাগুলো দৌড়াইতে পারছে না তাদের অনেক ব্যস্ততার কাজ তুমি তোমার কাজ করে দিচ্ছে তাদের ভালো কিছু করো তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করো না রসুল্লাহ আসলাম প্রায় এটা বলতেন ইস্তাউসাই খায়রান বেশিরভাগ ওয়ফথকে তিনি এটা বলতেন সেটা বলেছেন এবং এগুলি তিনি মনে হয় তার কর্মকাণ্ডের দেখিয়ে দিয়েছেন রসুল্লাহ আসলাম তার স্ত্রীদের মাঝখানে চলেছেন সেটা দিয়ে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন উম্মতের উম্মতের প্রতিটি নারীকে তিনি প্রতিটি পুরুষকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন যে একটা জীবনযাপন করতে হয় তিনি শিখিয়ে দিয়েছেন তো সুল্লাহ সাল্লাহামের দুই স্ত্রী ছিলেন একজন ছিল জাইনাব একজন ছিলেন আয়েশা আপনারা জানেন আয়সারাদ জাইনবাদু ভালো রান্না করতে পারতো আয়সারাদিয়াল সেই রান্না কেউ যদি আয়সারাদ ঘরে পাঠাতো আয়সারাদিনা রাগ করতেন যে আমার ঘরে মোহাম্মদাল্লাহ আসলাম আর তুমি রান্না পাঠাও এটার তো কি তুমি কি নিয়ে তা হবে না একদিন এভাবে খাওয়ার পাঠানোর পরে সুল্লাহ উনি কি করলেন আয়সে এক বাড়ি দিয়ে বর্তম ভেঙে ফেলেন খাবার আর খাওয়া তোমাকে দেখি কিন্তু রসুল্লাহেন ধরে ধরে বললেন যে গা রা তুমুকুম তোমাদের মা রাগ করেছে খেয়ে নাও খেয়ে নাও খাইয়ে দিলেন কিন্তু হক নষ্ট হতে দিলেন না কোন হক নষ্ট হতে দেয় না তুমি এখনই এই জিনিসগুলো এই তোমার ভালো প্লেটটা দিয়ে দাও কারণ তুমি আরেকজনের প্লেট নষ্ট করেছ খাবারটা খাওয়া হয়েছে কিন্তু প্লেট নষ্ট করার অধিকার তোমার নাই সে তো তোমাকে আমাকে হাতিয়ে পাঠিয়েছে তো ভালো প্লেটটা দিয়ে দিল ভাঙ্গা প্লেটটা তুমি রেখে দাও তুমি যেহেতু ভাঙছো এটাকে তুমি রাখতে হবে এটা এটা রসুল করেছেন প্রমাণ দিয়েছেন যে মেয়েদের ঘটবে কিন্তু একজন স্বামী সেখানে মাথা গরম করে তালাক উচ্চারণ করবে না যেমন রসুলাম করেন নাই তালাক দেওয়ার আগে রসুল্লাহ আসলাম এক মাস অপেক্ষা করেছেন আপনারা জানেন তারা সবাই যখন বিদ্রোহ করলো যে আমাদেরকে বেশি বেশি কোরফুর দিতে হবে রসুল আল্লাহ তালা তখন সোল্লা সাল্লাম তাদের ব্যাপারে অপেক্ষা করলেন এক মাস পর্যন্ত এদেরকে তারাক দিলে আল্লাহ পারেন আপনাকে আরো ভালো বিয়ে করে দিতে সঙ্গে সঙ্গে এটা শোনার পরে তারা সবাই ভালো হয়ে গেলো আমরা আর বিয়ে দরকার আমরাকে মেনে নিলাম এই যে একমাস সময় তাদের মধ্যে অনেক পরিবর্তন আসে গেছে একজন স্বামীর কিভাবে তার স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে কোরআন এবং সন্ন্যায় সম্পূর্ণ রূপে ভিন্ন এর একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমরা অনেক বই পুস্তকে সেটা পড়ে থাকি তো আমরা সংক্ষিপ্ত কয়েকটি জিনিস আলোচনা করবো যাতে করে আমাদের মধ্যে এই জিনিসগুলো সঠিকভাবে আমরা বুঝতে পারি তবে স্বামীকে কেন অতিরিক্ত দিয়েছে আমরা এটা বলেছি তারপরেও স্বামীকে অতিরিক্ত দিয়েছে একটু অতিরিক্ত না দিলে কোনো পরিবার টিকে থাকতে পারে না সেটা অবশ্যই খেয়াল রাখা দরকার আর যেই যে কোনো অধিকাংশ সময় দেখা যায় যে পরিবারে স্বামী কর্ম কর্মঠন বা কাজ কোনো পরিচালনা করতে পারে না সেই পরিবারে সন্তান সন্ততি কর্মে না বা কাজ হয়ে উঠে না এটা পরীক্ষিত সত্য হয়ে যায় অনেক সময় তাহলে আমরা সহজভাবে বলি আজকে সহজে একটা কিছু আলোচনা করব প্রথম হচ্ছে যে দুইজনের মধ্যে কিছু হক আছে মুস্তারাকা সমান সমান অধিকারে কিছু আছে স্বামীর উপর কিছু স্ত্রীর উপর প্রথমে সমান সমান হক হচ্ছে পরস্পর একসাথে জীবনযাপন করার অধিকার আসাবিল মারু ভালোভাবে জীবন যাপার অধিকার আপনি ঘরে এসে দেখলেন যে আপনার স্ত্রী রান্না করে নেই। আপনি বসে বসে কি করলেন সিগারেট টানলেন অথবা বসে বসে আপনি টিভি দেখলেন উনি রান্না করতেছে আপনার উচিত নয় তাকে এই গরম করা রান্না কেন দেরি হলো আপনি তাকে সহযোগিতা করুন শরীর বলে এটা রসোল্লা সাল্লাহ আসলাম তাই করতেন ঘরে আসলে কি করতেন যদি তাদের কোনো কিছু সমস্যা হয়তো তিনি শুরু করে দিতেন তাদের সাথে সহযোগিতায় আপনার উচিত হবে সহযোগিতা তেমনি ভাবে স্বামী বাইর থেকে আসছে কোনো স্ত্রীর উচিত নয় তুমি সারাক্ষণ বাইরে বাইরে হাঁটো আমি রান্না করতে করতে শেষ হয়ে গেলাম স্বামী বাইরে বাইরে হাঁটে শুধু হাঁটে না তার তো অনেক কাজ থাকে ওটাও খেয়াল রাখা দরকার একজন স্বামীর পক্ষে মহাশরা বিহরুফ রসুল্লাহ সাল্লাহ আসলাম আয়সরাদহার সাথে যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবে আয়সরা বিল মারুফ সুন্দর যাপন করা একজন স্বামী স্তিরভাগ কর্তব্য তারা পরস্পর প্রতিযোগিতাও করতেন দৌড়ের প্রতিযোগিতা যেখানে হতো আশারাদি আল্লাহা সেই দৌড়ের প্রতিযোগিতা রসুল্লাহ সালামের নিয়ত খালেস থাকতে হবে এবং নিয়ত খালেজ করে একে অপরের প্রতি বিশ্বাসের মাধ্যমে এগিয়ে যেতে হবে দ্বিতীয় হচ্ছে পরস্পরের পরস্পরের দ্বারা পরিপূর্ণ তৃপ্ত হওয়া এটা শরীয়তার অধিকার দিয়েছে তাদেরকে এটাই হচ্ছে বিয়ের মূল উদ্দেশ্য এবং সেটা পরিপূর্ণভাবে পালন করা একজন স্বামী এবং বা একজন স্ত্রীর প্রত্যেকেরই প্রত্যেকেরই অধিকার বলে বিসিত হবে একদম এটি এগুলি হচ্ছে মুস্তারাক বা দুই উভয়ের অধিকার সমভাবে সবার জন্য এটা এরস ওয়ারিস হওয়া স্বামী মারা গেলে স্ত্রীর ওয়ারিস হবে স্ত্রীর মারা গেলে স্বামী ওয়ারিস হবে এটা শরীর শরীরতে অনুমোদন করেছে এটা হচ্ছে সবার সমান হিসেবে অধিকার একে অপর প্রতিপ্রাপ্ত হয় হরমাতুল মোসাহারা বিয়ের কারণে नतून एक जमन विय शाशुड़ी एखे त्वशी गड़े उठे तो एक दिन हाल हरान मात्रा आरोप बेड़े जाए हार हालाल, हाला, जड़ी जाए यो समे उभयम बंटित पाँच नम्बर पाँच नम्बर जो जिस हे सतान सतर সন্তান সন্ততির বংশ সাব্যস্ত হওয়া বিয়ের কারণে এটা সন্তান সাব্যস্ত হয় ছেলে একা আর হয় না মায়ের বা ছেলে একা বাপেরও হয় না ছেলে মায়ের এবং বাপের উভয়ের হয় আর যদি বিয়ে যদি না হয় সেটা শুধু মায়ের হয় বাপের হয় না কোনো বাপের দিকে নিষ্পত করা যায় না কোনো অবৈধ কোনো সন্তান হলে সে সন্তান শুধু মায়ের দিকে নিষ্পত হয় এই জন্য আমাদের কোনো কোনো দেশে কোনো কোনো এলাকায় সন্তানকে অবৈধ সন্তানকে জায়গা করার জন্য মায়ের নামও লেখা বাধ্য করে দিয়েছে স্বভাব স্বাবাস সব হোক আমরা আমি ক্লাসের অনুসারে বলছি ক্লাস যেভাবে বলে স্বভাব বলতেছি আপনাদেরকে সরি সবাই বোঝার জন্য বলতেছি সেটা হচ্ছে এই হকুক পাঁচটা হক হচ্ছে উভয়ের জন্য স্বামী স্ত্রীর উভয়ের জন্য পাঁচটা হক কি ভালো ব্যবহার উত্তম ব্যবহারের সাথে জীবনযাপন করা দ্বিতীয় হচ্ছে একে অগ্রপতি তৃপ্ত হওয়া স্বামীভাবে সার্বিকভাবে আটটি হচ্ছে ওয়ারিস হওয়া আর পরস্পর বিয়ের কারণে হারাম হওয়ার যে মাসাল সাব্যস্ত হওয়া সন্ততির মালিকানা উভয়ের থাকবে শুধু বলবো। প্রথমত তা স্বামীর আনুগত্য করে চলতে হবে শরীয়টা বলেছে রসুল্লাহালাম বলেছেন যে যদি কাউকে আমি অনুমতি করতাম অনুমতি দিতাম করার জন্য অনুমতি দেয়নি কোনো মানুষকে সে অনুমতি নেই সে যেটা একমাত্র আল্লাহর জন্য হয় যদি কারোর জন্য অনুমতি থাকতো তাহলে স্বামীর জন্য অনুমতি দিতাম স্বামী স্ত্রীর জন্য অনুমতি স্বামীকে সেদা করার স্ত্রীর অনুমতি স্বামীকে কিন্তু অনুমতি নাই এটা বোঝানোর জন্য মুলসুল্লাহ বলেছেন যে বিরাট লেজে হককে লেজামে হককে হককে হিমালয়হিনা লেজাম হজমে হক হিমালয়হিনা যে তাদের হক বেশি কাদের তাদের হক রয়েছে স্ত্রীদের উপরে স্ত্রীর অনেক হক রয়েছে এটার উপরে সে জন্য সুতরাং আনুগত্য অবশ্যই করতে হবে স্বামীর দ্বিতীয় যে হক স্বামীর স্ত্রীর উপরে সেটা হচ্ছে তসলিম নফ সিহা অর্থাৎ স্ত্রী নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করবে পরিপূর্ণভাবে সমর্পণ করবে স্বামীর কাছে নিজে কোনো কিছু ডাক ডাক করে তার থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই অর্থাৎ স্বামীকে পরিপূর্ণ স্বামীর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করতে হবে সেটা অবশ্যই সেটা আমি কোন ইঙ্গিত করছি নিশ্চয়ই সবাই সেটা বুঝতে পারছেন তৃতীয় তৃতীয় যে অধিকার স্বামীর স্বামীর অধিকার স্ত্রীর উপরে সেটা হচ্ছে যে যাকে যাদেরকে পছন্দ করে না স্বামী তাদেরকে ঘরে জায়গা না দেয়া। এটা অধিকার। স্বামী যদি মনে করে যে স্ত্রীর ভাই যদি তার ক্ষতি হয় স্বামী ইচ্ছা করে তাকে বাধা দিতে পারে তুমি আমার বাসায় থাকো না কারণ তার থাকলে সমস্যা হতে পারে অথবা এমন কেউ ঘরে ঘরের কথা বলতে চাইছে স্বামী বলেছে ওমুকে আসলে কথা বলিও না স্ত্রীর উচিত হবে তার সাথে কথা না বলা সে যেই হোক না কেন এটা উচিত হবে হ্যাঁ পিতা মাতা ব্যতীত পিতা সাথে বা যেটা যাদের কথা তাদের ব্যতীত কারোর সাথে ব্যতিক্রম না করা স্বামীর চার নম্বর অধিকার স্বামীর চার নম্বর অধিকার স্ত্রীর শেষ হচ্ছে স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত ঘরের বাইর হবে না আমাদের অনুষ্ঠানে যারা আসছেন যদি স্বামী অনুমতি না দিয়ে থাকে তাহলে তাদের এটা গুণা হয়েছে আমি জানিনা অনুমতি শিখিনা এটা তো আপনারা বলবে অনুমতি লাগবে আসে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বিরাট মোহাম্মদ যদি এরকম হয় স্বামীর অনুমতি ব্যতীত কোথাও যাওয়া যাবে না কি বাপের বাড়িতে যেতে হলেও স্বামীর অনুমতি লাগবে বাপের বাড়িতে যেতে হলেও স্বামীর অনুমতি লাগবে বাবা যদি কোনো অনুমতি না দিলে যেতে পারবে না অনুমতি না দেওয়ার কারণে স্বামী গুণাগার হবে স্ত্রী গুণাগর হবে না অনুমতি দেওয়া উচিত স্বামীর উচিত হবে উচিত হবে অনুমতি দেয়া বাবা মাকে দেখার জন্য স্ত্রীকে যদি না দেয় তাহলে তাহলে কি হবে স্বামী গুণাকার হবে কিন্তু স্ত্রী উচিত হবে স্বামীর কথা শোনা স্বামীর কথা শোনা এবং না যাওয়া এটা হচ্ছে হক যেখানে যেতে অনুমতি নাই সেখানে যেতে পারবে না একে একে যেতে অনুমতি নেয় যেতে পারবে না বাজারে তোমার দরকার নেই যাবে না এটা চরিত্র বিধান স্বামীর এই অনুরোধটুকু এই নির্দেশটুকু অবশ্যই পালনীয় আরেকটা হচ্ছে স্বামীর অধিকার আছে তার স্ত্রীকে নিয়ে সফর করার তারপর কিন্তু সফর করে যদি বিয়ের সময় শর্ত না থাকে বিয়ের সময় শর্ত না থাকে যে আমি আমার এলাকা ছেড়ে কোথাও যাব না যেমন আবার বগুড়ার বাইরে যেতে চায় না কেউ পাবনার বাইরে আমি পাবনার বাইরে যাব না এরকম কেউ থাকলে হম অন্যান্য মানুষের মধ্যে চাঁদ দেশেও পাওয়া যায় যেমন আমার দেশে আমাদের মধ্যে ওনাদের দেশে ওনাদের দেশের মানুষ চাঁদ দেশেও পাওয়া যায় বলা হয় তো আমাকে একদিন প্রশ্ন করেছিল ইসলাম হাউজ ইসলামিক টিভিতে যে স্বামী আমার স্বামী জোর করছে আমাকে যাওয়ার জন্য অথচ আমার ছেলে পুরুষদের লেখা আছে বাচ্চা কাচ্চার পড়ালেখা আছে স্বামীর কর্মস্থলে যাওয়ার জন্য আমাকে বাধ্য করছে কি উত্তর দিবেন পড়ালেখা না হলেও স্বামীর অধিকার তাকে হবে তাকে যদি স্বামী না বুঝে অবশ্যই চোখ বন্ধ করে স্বামীর কাছে চলে যেতে হবে কারণ এই সমস্ত অবস্থায় যত গুণা হবে এর জন্য এই মেয়ে দায়ী হবে এই অবস্থায় যদি কোনো গুণা হয় কোন সমস্যা হয় এই মেয়ে সব এই জন্য দায়ী হবে কারণ তার কারণে তার স্বামী সঠিক পথে চলতে পারেনি এটা খেয়াল রাখতে হবে নিয়ে সফর করার অধিকার রাখেন এই হকটা অবশ্যই অবশ্যই প্রচলিত নিয়ম অনুসারে প্রচলিত নিয়ম আরবি ভাষা বলা হয় প্রচলিত নিয়ম অবশ্যই গ্রহণযোগ্য এটাকে একটা কায়দা ম্যাকসিম বলা হয় আল আহ আল আহ আলু আর লুকা সারের মালু সার প্রচলিত নিয়ম শরীয়তের মতো যতক্ষণ কিন্তু শরীয় দুই দিন হয় প্রচলিত নিয়ম হচ্ছে এটা যে একজন স্বামী ঘরে রান্না একজন একজন স্ত্রী ঘরে রান্না বান্না করবে বাচ্চা কাচ্চা দেখাশোনা করবে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে সব কিছু এই ঘরের কাজগুলি করবে এটা প্রচলিত নিয়ম এটা বাধ্য করে দেয় আমি বলব না প্রচলিত নিয়ম যেহেতু প্রচলিত নিয়ম এটা এর বাইরে চলার জন্য স্ত্রীর কোনো অধিকার নেই যে এর বাইরে চলার মতো নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করবে সে কাজগুলি করবে না এটা নয় তার উচিত হবে প্রচলিত নিয়মে কাজ করা যেটুকু না করলে না এটুকু অবশ্যই করতে হবে এটা তার অধিকার স্বামী এটা চাইতেই পারে স্বামী এটা স্ত্রীর কাছে চাইতে পারে যেহেতু প্রচলিত নিয়মে আর প্রচলিত নিয়ম কোথাও এটা থাকে যে ওই এলাকার মানুষ কোনো কাজ করে না শুধু বসে বসে থাকে না আদব শিক্ষা দিতে পারে আদব শিক্ষা দেওয়ার জন্য আদবের যতটুকু প্রয়োজন করতে পারে আদব কি নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না স্বামী এই জন্য কি করবে তাকে তাদীব করবে তাদিপ কি নামাজ পড়াতে বাধ্য করবে যদি না হয় দূরে তার থেকে দূরে থাকবে আলাদিভাবে শিখিয়ে দিয়েছে হ্যাঁ যে দূরে থাকবে দূরে না থেকে কাজ হচ্ছে না দরবার এমন ভাই মারতে পারবে যে দূরে নয় হ্যাঁ তার এটা হতে পারে এই মারও শরীরে তো অনুমতি দিয়েছে এটার জন্য কিন্তু মুখে মারতে পারবে না চেহারায় মারতে পারবে না এবং এমনভাবে মারতে পারবে না হাত যেন কারো উপরে না উঠে এর থেকে বেশি কাউকে মারতে পারবে না সন্তান সন্ততি কেও কোন মায়েরও সন্তান সন্ততি এর উপরে উঠে মারার অধিকার নেই অর্থাৎ এই সোজা সোজা শুধু এর উপরে হাত ইয়া উঠানো যাবে না এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে এটা শরীয় অমরা এটা শিক্ষা দিয়েছেন তার আদব শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে প্রয়োজনে সংক্ষিপ্ত মার দিতে যে মার কঠিন নয় দাগ পড়বে না এরকম মার দিতে মার অধিকার রাখেন এটাকে খুব কঠিন ভাবে দেখা হয় পাশ্চাত্য এটাকেই মনে করা হয় যে বিভিন্ন রকমের সমালোচনা করা হয় কিন্তু ওরা হচ্ছে খারাপ কাজ করে মেরে ফেলে কিছু হয় না সেটা হচ্ছে তালাক এই অধিকার শুধু স্বামীর একটু আগে যে বলেছে দক মঞ্জুর যে মেয়েরা তালাক দিয়ে ফেলছে হ্যাঁ সব মেয়ে স্বামীকে তালাক দিয়ে ফেলছে মেয়ে স্বামী তালাকের পাত্র পড়ার জায়গা নেই তালাক স্বামীর উপরে কখনো পড়ে না শালাক তালাক স্বামীর উপরে কখনো পড়ে না এজন্য অধিকাংশ তালাক পতিত হয় না বলে কি আমি আমার স্বামীকে এক দুই তিন তালাক দিলাম ওই তফউিদ তালাক দেখে এটা কিন্তু তালাক হয় না স্বামীর উপরে স্বামীর উপরে তালাক হয় না বলতে হয় এটা আমি আমার বলতে হয় এটা শিখিয়ে দিচ্ছি যাতে করে ভালো করে তালাক দিতে পারে মেয়েরা সেটা হচ্ছে কি বলতে হয় এটা আমি আমার আমাকে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী তালাক দেওয়ার কোন জায়গাই না স্বামী তালাকের পাত্র না তালাকের পাত্র হচ্ছে নিজের উপরে নিজে নিতে পারে এটা হচ্ছে মানে তালাক হওয়ার নিয়ম যদি স্বামী স্ত্রী হাজার বারো বলে তোমাকে আমি একশো বার তালাক দিলাম কিছুই হয় না এটা তালাক জায়গা না এটা এই তালাক হয় না এটা জানতে হবে সুতরাং স্বামীর অধিকার যেগুলি আটটি অধিকার আমি আপনার উল্লেখ করেছি স্ত্রীর অধিকার স্ত্রীর ছয়টি অধিকার উল্লেখ করবে বিশাল প্রথম অধিকার হচ্ছে মাহার পাবে স্ত্রীর প্রথম অধিকার হচ্ছে সে মাহারটা পাবে সে আগেও বলেছি যদি মাহার না দেওয়ার কারণে স্ত্রী বলে যে তুমি পূর্ণ মাহার না দিয়ে আমার কাছে আসার চিন্তাও করো না স্বামীর অধিকার নিয়ে জোর করে সেখানে যাওয়ার হাত পা ধরে আগেও বলেছিল ঠিক নয় তারপরে যদি কোন অনুন করে নিষেধ নাই আর দ্বিতীয় পাবে শরীয়ত মোতাবেক স্ত্রী যে অধিকার দ্বিতীয়টা সেটা হচ্ছে নাফকা এবং শুকনা স্ত্রীর উপরে খরচের দায়িত্ব খরচের দায়িত্ব স্বামীর উপরে স্ত্রীর খরচ সম্পূর্ণ খরচ বহন করতে হবে লিওনফেক জুসা তিমিন তার ক্ষমতা অনুসারে সে দিবে হ্যাঁ তাকে বলা হয় যে আমাকে তুমি ফাইভ স্টার হোটেলে রাখো সেটা তার সামর্থ্যের ভিতরে পড়ে না ঠিক না সেটা সেটা করবে না সেটা ওই চাইবে না যেভাবে সে স্বাভাবিকভাবে তার সময় চলে সে যেভাবে স্বামীর ক্ষমতা অনুসারে অবশ্যই নিয়ম মতো তাকে কি করতে হবে খোরফোরস দিতে হবে থাকার জায়গা দিতে হবে খাবার দিতে হবে সন্তান সন্তানদের খরচ দিতে হবে এগুলো সম্পূর্ণ দায়িত্ব কার স্বামীর উপরে স্বামীর উপরে সুতরাং কোনো জায়গায় যদি কোনো এরকম ব্যতিক্রম হয় এর ব্যতিক্রম হয় সেটা যদি কোনো যেমন অসান করতে চাচ্ছেন আপনি স্ত্রী যদি বলে আমি চাকরি করে আমার যে টাকা আছে টাকা স্বামীকে দিব না সম্পূর্ণ অধিকার রয়েছে স্ত্রী টাকা স্বামীর কোনো হক নাই একটু এক টাকার অধিকার নাই। মানে স্বামী কখনোই স্ত্রীর থেকে এক টাকা নিতে পারে না কিন্তু স্ত্রীর টাকার উপরে স্বামীর হক রয়েছে সব হবে এখন স্ত্রীর টাকার উপরে সরি স্ত্রী স্বামীর টাকার উপর স্ত্রীর হক রয়েছে সেটা করলে স্বক পাবে কিন্তু স্ত্রীর টাকার উপর স্বামীর কিছুই নেই স্ত্রীর টাকা স্ত্রীর চাকরি করে আমার তো এক টাকাও দেয় না ওটা তো আপনার না ওটা তো আপনার টাকা না ওটাও একান্ত আপনি তাকে অনুমতি দিয়েছেন তাকে স্বাবলম্বী হওয়ার অনুমতি দিয়েছেন আপনার ঘর বাইফ করে এখন সে চাকরি করতেছে টাকা সে রোজগার করবে যাই তা করুক আপনার কিছু করার নেই এই টাকার উপর আপনার অধিকার নেই ইসলাম কেন মেয়েকে এক অংশ দিয়েছে ছেলেকে দুই অংশ দিয়েছে এটা এখান থেকে আপনার কিন্তু আন্দাজ করতে পারেন তার এই খরচটা বহন করতে হয় তা যদি বোন থাকে অব্যাহিত বোন কে সে দেখতে হয় তার বুদ্ধা বৃদ্ধ পিতা মাতাকে দেখতে হয় স্ত্রীর উপরে কিছুই নেই সে তার সন্তান সন্ততি ছাড়া ইচ্ছা করলে দেখবে ইচ্ছা করে দেখবে না পুরো টাকাটাই তার রয়ে গেছে পুরো টাকাটায় রয়ে গেছে সুতরাং ইসলাম অবশ্যই একটি বাস্তব ধর্মী এবং বৈজ্ঞানিক পদ্ধতি দিয়েছে যে সন্তানকে ছেলেকে দিয়েছে দুই ভাগ মেয়েকে দিয়েছে এক ভাগ বাবার সম্পত্তিতে কেন ছেলের খরচ বেশি মেয়ের খরচ এখানে কম মেয়ে পুরো টাকাটাই মালিক হচ্ছে অথচ যদি ছেলে সেখানে একটা বিরাট অংশ দিচ্ছে কাকে মাহার হিসেবে দিচ্ছে একটা অংশ আর আবার পিতা মাতা বুদ্ধ হলে তাদেরকে দেখতে হচ্ছে তারপরে তার সে বোন তিন নম্বর মেয়ে যদি বলে মেয়ের খেদমত করতেও কিন্তু স্বামী বাধ্যমত কিরকম খ্যাদমত যেই খেদমত না হলে নয় সম পরিবার চলে না যেমন বলবো যে বলবেন যে ভালো বিছার ব্যবস্থা করো হ্যাঁ তারপরে আমার জন্য রান্না বান্নার ফাঁড়ি হাতিল বা কি মানে হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসো বা এটা এটা এই জাতীয় জিনিসগুলি যেগুলি ঘরের প্রয়োজন এই ঘরের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য যত রকমের দায় দায়িত্ব আছে এগুলি সম্পূর্ণ স্ত্রীর অধিকার রয়েছে সামরিক দাবি করার এবং সেটা অবশ্যই স্থির অধিকার যে ঘরকে কত রকমের খ্যাদমত লাগে সে পুরোপূর্ণভাবে একটার বেশি খাদ চাইতে পারবে না ইমাম মালিক রহমতুল্লার মতো যে খাদেম চাইল একটা চাইতে পারবে কোনো পরিবারে কোনো স্ত্রী যদি বলে যে একজন কাজের বউ আনে দাও একজন আনতে বাধ্য একজন স্ত্রীর স্বামীর স্ত্রীর অধিকার চতুর্থ অধিকার আল কাসমুবাইনাজ যদি দুইজন স্ত্রী থাকে বেশি স্ত্রী থাকে তাহলে সমান সমান বন্টন করা সমান সমান তাদের মধ্যে বন্টন করা অধিকার রয়েছে তেমনি ভাবে স্ত্রীদের কাছে রাত্রি যাপনের অধিকার স্ত্রীদের রয়েছে বাইরে থাকার যদি অনুমতি না হয় তাহলে অনুমতি বাইরে থাকতে পারবে না কোন কোনো সময় ঠাট্টা করে বলি তুমি তো কোথাও থাকতে পারো না এটা কিন্তু ঠিক কথা কারণ স্ত্রীর অনুমতি না থাকলে বাইরে থাকার কোনো অনুমতি কোনো স্বামীর নেই কারণ বাইরে ঘুমানোর জায়গা নেই অনেক সময় আপনি হয়তো ব্যস্ততার কারণে তার আপনার ঘুম আসে কোন কোন স্ত্রীর সে রাত্রে হয়তো ঘুম উঠেই আসবে না সুতরাং আপনার উচিত হবে তার অনুমতি নিয়ে বাইরে অবস্থান করা ষষ্ঠ নম্বর যেটা অবশ্যই জরুরি সেটা অ্যাপ আফ স্ত্রীকে পবিত্র রাখা যে কাজের কারণে যে যেটার কারণে বিয়ে হয় এবং স্ত্রী যদি কোনো অন্যায় কাজে প্রবৃত্ত না হয় তাকে পরিপূর্ণ তৃপ্তিদানের মাধ্যমে পবিত্র রাখা এটা স্বামীর উপরে স্ত্রীর অধিকার সেই অধিকার কখনও ক্ষুণ্ণ করা যাবে না শরীয়ত এই অধিকার যখন ক্ষুণ্ণ হয় শরীয়ত তখনই এই অধিকার ক্ষুণ্ণ হলে শরীর তখনই স্ত্রীকে ওই স্ত্রীকে ইয়ে দেয় স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বন্ধন বিচ্ছেদের অনুমতি দিয়ে দেয় যেমন কোন স্ত্রী কোন স্বামী যদি কোন তার মারদামি ক্ষমতা না থাকে অর্থাৎ সক্ষম না হয় শারীরিকভাবে তখন শরীয়র তাকে তিন মাসের সময় দেয় তিন মাস না হলে তাকে ফলে তালাক অটোমেটিক বিচ্ছেদের সময় দেয় স্ত্রীকে অন্যখানে বিয়ে বসার অনুমতি দেয় এগুলো সব রয়ে গেছে শরীয়তের মাধ্যমে সুতরাং এই আমাদের জানতে বড় কথা এটাই যে স্ত্রীরকে পরিচালনা যেই জন্য যে উদ্দেশ্যে বিয়েটা হয়েছে সেই বিয়ের উদ্দেশ্য যদি পণ্ড হয়ে যায় তো কোন বাধ্যকতা নেই স্ত্রীর কোনো বাধ্যক নেই স্ত্রী তার শ্বশুর শাশুড়ি খ্যাত মত করতে বাধ্য নয় তবে তবে একটা জিনিস আছে একটা হচ্ছে এটা মনে রাখতে হবে যেহেতু স্বামীর উপরে তার পিতা মাতার খ্যাতমত করা বাধ্যতামূলক স্বামী যেহেতু এই জিনিসটা শরীর পরিপূর্ণ পালন করার জন্য স্ত্রীর উপর অধিকার হচ্ছে স্ত্রীর উপর দাবি হচ্ছে যে স্বামীকে সহযোগিতা করা স্বামীকে সহযোগিতা করার কারণে সে তার শ্বশুর শাশুড়িকে অবশ্যই দেখবে কিন্তু সরাসরি শ্বশুর শাশুড়ির খ্যাতমতের জন্য স্ত্রী নয় স্ত্রী স্বামীর খ্যাতমতের জন্য এটা মনে রাখতে হবে কোনো স্ত্রী শ্বশুর শাশুড়ির খ্যাতমতের জন্য যদি মনে করে বিয়ে করে আনছি আমার খ্যাতমতার জন্য এটা ভুল করবে আপনারা যখন বৃদ্ধ হবেন মনে করবেন মনে করবেন না কেউ যে ছেলের বিয়ে দিবেন ছেলের বউ আসে আপনার খ্যাতমত করবে এটা শরীর তো অনুমোদন করে না ছেলের বউ ছেলের খ্যাতমত করবে আপনার বউ আপনার খ্যাতমত করবে হ্যাঁ তারা রহমতের বসে আপনার জন্য চেষ্টা করবে আর আপনার ছেলে আপনার খ্যাতমত করবে এটা ফরজ তার জন্য আপনার ছেলে আপনার ছেলে মেয়েরা এবং তারা যদি করতে না পারে তারা যদি কোনো তাদের বউরা যদি কোনো সহযোগিতা করে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তাদের পক্ষে অহসান এবং দয়া এবং করাও উচিত কারণ আর এটা আমাদের সমাজে প্রচলিত আছে তাদের প্রতি দেখা বৃদ্ধ বয়সে কারো প্রতি কোনো কাজ করে দেন সব রসুল দিকে চলে যাবে স্ত্রী অধিকার ও মায়ের অধিকারের সামঞ্জস্যতা রক্ষা করা সম্পর্কে সহি আলোকপাত করবেন বিয়ে পরীন স্ত্রীর অধিকার একরকম মায়ের অধিকার আর এক রকম স্ত্রীর অধিকার এতক্ষণ যা বলেছি তা আর মায়ের অধিকার হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এই জাতীয় জিনিস নয় মায়ের যা চায় চেষ্টা করতে হবে তাই দিতে হবে মা যদি বলে যে আমার সম্পদ কিছু তোমার সম্পদ বিক্রি করে আমাকে দান করা আমার দরকার দিয়ে দিতে হবে কারণ রসুল্লাহাম বলেছেন আনতা তুমি এবং তোমার তোমার সম্পদ সবই পিতার জন্য মা পিতার জন্য যদি তা হয় মায়ের জন্য আরো বেশি এতে কোনো সন্দেহ না হয় তিনবার রসুল্লাহাম বলেছেন মায়ের ব্যাপারটি সুতরাং সামঞ্জস্য রক্ষা করার ব্যাপারটি হচ্ছে স্ত্রীকে বুঝিয়ে বলতে হবে যে আমরা একসাথে থাকার চেষ্টা ভাবনা করি যদি সম্ভব হয় যদি সম্ভব না হয় মেয়ের স্ত্রী অধিকার স্ত্রীকে দিতে হবে আর ভিন্নভাবে ভিন্নভাবে পিতার জন্য ভিন্নভাবে খরচ করতে হবে জন্য ভিন্নভাবে যা তারা চায় সেভাবে তারা চায় সেভাবে তাদেরকে খুশি করতে হবে তবে অন্যায় কাজটা করা যাবে না অন্যায় কি যেমন মা চাইলো বা পিতা চাইলো যে তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও তালাক দিবেন কি বলেন তালাক দিবেন দিবেন না না না দিবেন কোন বেজালে না ওরা সবাই না বলছে কেন তালাক হতে চায় না আপনার সমস্যাটা হচ্ছে আপনি তো কিছু বলতে পারছেন না আমি এক মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি মানে বিয়ে করেছি মেয়েটা আমার কাছে খুব প্রিয় ভালোবেসে বিয়ে ওই না এখন যদি হচ্ছে এটা না তো মেটা আমার কাছে প্রিয় কিন্তু আমার পিতা মানতে চাচ্ছে না বিয়েটা সে বলছে তালাক দিতে কি করব রসুল কি বললেন যে এরকম পরিস্থিতি দলিল আছে যে তালাকের কথা বলছে উনি বলছেন যদি তোমার ওমরের মতো হয় আর তুমি যদি কোনো ওমরের মত হয় তখন তুমি তালাকের ব্যবস্থা যেতে পারোটা মানুষকে মেয়েকে ক্ষতিগ্রস্ত করার মতো সুযোগ তো তোমার নাই তোমার ভিতরে হচ্ছে কি সমস্যা যাচ্ছে তার সাথে সুনির্দিষ্ট সুতরাং কোন বিনা কারণে কোন স্ত্রীকে তালাক দেওয়ার কথা বললে সেটা শোনা যাবে না হ্যাঁ যদি সুনির্দিষ্ট কারণ থাকে শরীয়ত মুখালাপাত থাকে নামাজ পড়ে না শরীয়ত না পর্দা মারেনা সেরকম কিছু হলে অবশ্যই সেটা আপনি শুনতে বাধ্য জি মেয়ের দাবি ছেলের যেমন তার পিতা মাতার প্রতি অধিকার আছে মেয়েরও তার পিতা মাতার উপর অধিকার আছে তাহলে ছেলেকে মেয়ের বাবা মার সাথে থাকতে দোষ কি ছেলেকে মেয়ের বাবা মার সাথে দোষ কি ক্ষেত্রে কি করণীয় না এই জাতীয় কে আস চলবে না এই জাতীয় কে আস চলবে না চলবে না কেন সরীয় দৃষ্টিতে দেখুন আমি একটু আগে আলোচনা করেছি যে মেয়ের উপরে বিয়ের পরে পিতা মাতার দেখাশোনা করারটা হচ্ছে গৌণ মেয়ের উপরে বিয়ের পরে পিতা মাতা দেখাশোনা হচ্ছে গৌণ কিন্তু ছেলের উপরে কখনো গৌণ হয় না ছেলের সবসময় পিতা মাতাকে দেখতে হয় মেয়ের ক্ষমতা মেয়ে দেখ যতটুকু সুযোগ পায় স্বামীর অনুমতি নিয়ে শুধু দেখার অনুমতি আসছে শরীয়তে বলে স্বামী বিয়ের পরে মেয়ের অধিকার মেয়ের বাধ্যতামূলক নয় যে বাবা কি করছে তাকে দেখে হ্যাঁ তার মনের টানে মনের আকৃতির কারণে সে যায় বাবাকে দেখে আসে সবকিছু করে এই জন্য মেয়েরা বেশি বাবাকে দেখে মনের টান বেশি এবং এটাই শরীয়ত অনুমোদন করে এবং শরীয়তটাকে ভালোভাবে দেখে সঠিকভাবে কিন্তু এটা এটা সে ওয়াজিব নয় তার কর্তব্য না সেজন্য আপনি মনে করতে পারেন যে আমার অন্য ছেলে আইনে আমার ঘরে আইনে এখন আমি তাকে বন্দী করে রাখবো এটা নয় বরং একটা মেয়ে শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়িতে ছেলে আসে না ওই সিস্টেমটা উল্টা সিস্টেমটা চালু করা শরীর বা আলাদা ঘরে চলে যাওয়া কি আলাদা ঘরে যেতে হবে মানিস তিক বা ফালি তেউ যদি সক্ষম হয় সেজন্য বিয়ে করতে বলেছে বিয়ে বিয়ে ওই করা উচিত একজন একজন ছেলে ওই বিয়ে করা উচিত যে আলাদা ঘর বাঁধতে পারে এটা উচিত কিন্তু এর আগেও করতে পারে চেষ্টা করা উচিত মানে তা আমি করবা আপনার ক্ষমতা নেই আপনি পিতামাতার মাতার কাছে যদি কোন পিতা সহযোগিতা করে এটা ওনার প্রতি অ্যাস দয়া করছে আপনার প্রতি সেই হিসাবে তাদের সাথে আপনি থাকুন কিন্তু যদি আপনার ক্ষমতা থাকে ভিন্নভাবে থাকার নিষেধ করেন আপনি দেখেন যখনই এরকম বিয়ে হয়েছে ইসলামী ইতিহাসে কেউ একসাথে থাকেনি মেরা বিয়ের পরে স্বামী স্ত্রী ভিন্ন ঘরে ভিন্নভাবে থাকবে এটাই অনুমোদন করে হ্যাঁ একই ঘরে থাকতে পারে একই বাড়িতে থাকতে পারে পরস্পর দেখাশোনা হতে পারে কিন্তু এর কারণে মেয়ে যদি আমাদের যারা মায়েরা তাদের কি বলে অনেকেই মনে করে যে বউ আলাদা হয়ে গেছে আহারে আমার ছেলে নিয়ে গেল এটা ঠিক নয় এটা ঠিক নয় কেন ঢের ছেলে নিয়ে যাওয়ার জন্য আপনি বিয়ে করিয়েছেন এই ছেলেকে আপনার ডোরে আর বাধার সুযোগ নাই বিয়ে হয়েছে এখন বড় হয়েছে বিয়ে হয়েছে তাদের ভিন্ন সংসার আপনি হয়তো আপনার নির্যাতিত হয়েছে এক সময় দেখা করেননি দিনের বেলা ভয়ে কথা বলেননি এখন বুড়ো হয়েছে বলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সুযোগ দিবেন না এটা ঠিক নয় ঠিক নয় স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা একান্তে থাকবে এক ঘরে থাকবে এটা হচ্ছে নিয়ম আপনার সাথে দেখা হবে কথা হবে আপনার প্রয়োজন পূরণ করবে সেটা আপনার ছেলের উপরও আজিব কিন্তু আপনার বৌমাকে আপনি জোর করে তার সাথে দেখা করতে দিবেন না আলাদা করে একদম দূরে থাক আমার কাছে থাকলে সুবিধা টাকা পয়সা নিয়ে আলাদা হয়ে যাবে এই জাতীয় চিন্তাভাবনা করা কখনো কোনো শাশুড়ির পক্ষে ঠিক নয় বা কোনো মায়ের পক্ষে সঠিক কাজ নয় সেক্ষেত্রে এবং সেখানে থাকা এবং মায়ের খেয়মত করা যতটুকু সম্ভব মায়ের খেদমত করা আলাদাভাবে স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম দৃষ্টির সীমা বা পর্দার বিধান সরিয়া কর্তৃক আরোপ করা আছে কিনা স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দার বিধান নেই কোনো পর্দার বিধান নেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দার বিধান নেই স্বামীর আল্লাহ তালা বলেছেন হুন্না লিবাস উল্লাহ কু আন্তবাস না লিবাস কাকে বলে পোশাক যেমনি একজন মানুষ তার সমস্ত গায়ের সমু বেড়াতে পারে তেমনি হবে একজন স্বামীর পক্ষে একজন স্ত্রীর সমস্ত শরীর তার পোশাকের মতো উল্টোটাও স্বামীর দিয়েছে সেটা কি সে অধিকার জি আমার বৃদ্ধ পিতা মাতার জন্য অর্থ খরচ করলে স্ত্রীর হতে হয় সে বলে তার পিতামাতার জন্য সমবেদন খরচ করতে সংসারে শান্তি রাখতে শ্বশুর শাশুড়িকে দেখা মানে কোনো ছেলের পক্ষে মেয়ের পিতা মাতা অর্থাৎ শ্বশুর শাশুড়িকে দেখা কোন ফরজ হওয়া ভিতরে কিছুই পড়ে না কি শ্বশুর শাশুড়ি কে চাকাতে টাকাও দিতে পারবেন এই জন্য আপনার শ্বশুর শাশুড় যদি গরীব হয় আপনি সে জাকাতের টাকা কারণ তারা আপনার কোন কর্তব্যের ভিতরে পড়ে না কিন্তু আপনার ভিতরে মাথায় দেখা আপনার কর্তব্যের ভিতরে পড়ে সেখানে জাকাতের টাকা আসবে না সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে না সেখানে আপনার নিজস্ব সম্পদ তাদের জন্য ব্যয় করতে হবে সুতরাং যে মেয়ে কথা বলেছে সে অন্যায় করেছে গর্বিত কাজ করেছে তাকে বুঝাতে হবে না বুঝে হলে তার সাথে সংসার করা আপনার পাখি সম্ভব হবে না তাকে বুঝাবেন যে হয় তুমি শরীয়ত মোতাবেক চলবে আমি যেটা বলছি সেটা অর্থাৎ আমার দায়িত্ব আমার পিতা মাতাকে দেখা তোমার পিতা মানে দেখা দায়িত্বের ভিতরে পড়ে না কোনো ক্রমেই না আমি তাদেরকে যদি আমার সম্পদ বেশি থাকে যা দিতে পারি অতিরিক্ত কিন্তু তাদের দেখার দায়িত্ব আমার নয় আমি আহসান করতে পারি দয়া করতে পারি কিন্তু সেটা আমার ওয়াজি কর্তব্যের ভিতরে পড়ে না তুমি যদি তোমার সম্পদ থাকে তুমি তাদেরকে দিতে পারো একান্ত তোমার সম্পদ থাকলে তবে স্বামীর সম্পদ থেকে চুরি করে নয় এটাও ভুল ইসলামিক লেকচার্ড করে হাজবেন্ড যদি বাধা দেয় চিন্তা করে যে ওয়াইফ হুজুর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওয়াইফ কি লেকচার অ্যাটেন্ড করবে না সে বাধা শুনতে বাধ্য স্বামী দিনদয়ার কিন্তু স্ত্রীর হক আদায়ের ব্যাপারে চরম উদাসীন অর্থাৎ যেমন যখন যেমন মঞ্চা সে অনুযায়ী আচরণ করে এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি স্ত্রী হচ্ছে এই অবস্থা দেখা গেছে আসলে ওই যুগের ইতিহাসটা পড়লে আমরা হচ্ছে সুন্দর সুন্দর কিছু দৃষ্টান্ত পাবো যে রসুলের কোন সাহাবি এরকম উদাসীন ছিলেন আবু দারদার ঘটনা আপনারা জানান পরবর্তীতে সালমান রা দশ শিখিয়ে দিলেন উদাসীনতার কারণে সেটা স্ত্রীর স্বামীকে বুঝাতে চেষ্টা করবেন না হলে ও আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে অবস্থান করবেন আল্লাহ তালা তাকে অবশ্যই আক্রাতে পুরস্কৃত করবেন সোহানিক